মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ولا والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأصلي وأسلم على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد بيستيبان لار شمانيتو شدي ودرشق بندو পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যেখানে বসে আপনারা এই হাদিসের ভবনে আমাদের সাথে সামিল হয়েছেন আপনাদের সকলকে মুবারক জানাচ্ছি শুধুও দর্শক বৃন্দ গত পর্বে আমরা যে হাদিসটি পাঠ করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে হাদিসে কদ্সিতে আল্লাহন বলছেন এমনি হারো আলা আলান আমি আমার পরে জুলমকে হারাম ঘোষণা দিলাম আর তোমাদের মধ্যেও সেটাকে হারাম হিসাবে স্থির করলাম ফেলা তোমরা পরস্পরে করিও না। আমরা বলছিলাম জলম শব্দের অর্থ হচ্ছে কোনো বস্তুকে তার সীয় স্থানে না রেখে অন্যত্র রাখা আল্লাহ এখানে বুঝাতে চেয়েছেন যে হে বান্দারা তোমরা যার পাওনা তাকেই দেবে একজনের পাও না পাওনা আরেকজনকে দেবে না সীমালঙ্গন করবে না আমার কাছে সীমালঙ্গনের কোনো স্থান নাই আল্লাহরিমে বলছেন ওমা আমি নিজে আমার বান্দাদের উপরে অত্যাচারকারী নই জুলুমকারী নই অন্যত্র আল্লাহ রব্হ আলমিন বলছেন আল্লাহ রবুল্লাহ আলমিন মানুষের প্রতি সামান্য কোনো জুলুম করবেন না অন্যত্র আল্লাহ বলেছেন আল্লাহ রবুল বা জুলুম করবেন না আল্লাহ আল্লাহরুল আলামিন অন্যত্র বলেছেন ফতি তোমরা সামান্য পরিমাণ জুলুমের শিকার হবে না আল্লাহ রবুল আয়ালমিন আতলব ইনসাফ আমাদের জন্য করতে বলেছেন এবং কোনোভাবে যেন আমরা জুলুমের মহাপাতকে জড়িয়ে না যাই কেননা জুলুম সম্পর্কে রসুল সাল আলী সাল্লাম বলছেন নিঃসন্দেহে জুলুম ক্রিয়ামতের অন্ধকার থেকে আসে জুলুম কখনো কল্যাণবয়ে আনে না সমাজে ত্রাসের রাজ্য কায়েম করে সমাজে বিপর্যয় সৃষ্টি করে সমাজে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটিয়ে সমাজকে ত্রস্ত ব্যস্ত করে তুলে এবং সমাজের ভিতরে অশান্তি দাবান জ্বালিয়ে দেয় এটা কিন্তু আল্লাহ রবুল আলমিন হারাম করে আমাদের জন্য হারাম করে দিয়েছেন এই জুলুম হলো তিন প্রকার একটা হলো বন্দা তা রবের বেলায় জুলুম করবে আর এই বন্দা তা রবের বেলায় জুলুম বলতে কি বোঝায় অর্থাৎ আল্লাহর হক আল্লাহ সুবাহ হু ও তালাকে না দিয়ে কোনো সৃষ্টিকে দিয়ে দেওয়া উদাহরণস্বরূপ আল্লাহ বলছেন ওসিল্লাহি আল্লাহর আল্লাহ ছাড়া অন্য কাউকে তোমরা সেই মহাপ্রক্রমশী আল্লাহর জন্য সিজদা করো যে আল্লাহ রবাহিন এই সকলগুলিকে সৃষ্টি করেছেন সুতরাং সিজদান একচ্ছত্র মালিক হলো আল্লাহ এখন আপনি যদি আমি যদি আল্লাহকে সেজদা না করে কোনো সৃষ্টিকে সেজদা করি তাহলে সেটি কি হলো আল্লাহর সানে জুলুম হলো এজন্য আল্লাহ আল্লাহরুল আলমিন এটাকে সবচেয়ে বড় জুলুম বলে আখ্যায়িত করেছেন কোরআন করিমে আল্লাহ সুহানা বলেছেন আয়মিম অবহিত হো সেখ সবচেয়ে বড় জুলুম কেন যে বান্দা যখন আল্লাহর রুব বিয়েতে বা আল্লাহর কর্মবিষয়ে গুণে যেখানে তিনি একক অদ্বিতীয় সেখানে কোনো সৃষ্টিকে বসাই দিল অথবা আল্লাহর পাওনা আবাদত সে আবাদতে আল্লাহর সাথে সাথে কোনো মানুষকে কোনো সৃষ্টিকে পূজা করা শুরু করে দিল তখন সে আল্লাহর হাঁককে অন্যকে দিয়ে দিল মানে আল্লাহর পাওনা অন্যকে দিয়ে দিল এটাই হচ্ছে আল্লাহর সানে বড় জলুম এটা আল্লাহ রবুল্লাহ আয়ালমিন কখনও বরদাস্ত করবেন না এই জুলুম আল্লাহ রব্বুল্লা আলমিন হারাম ঘোষণা করেছেন এজন কেউ যদি আল্লাহর হকের বেলায় জুলুম করে তাহলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার অশুভ পরিণতির কথা বলেছেন এক নম্বর এই ধরনের জালেম যারা আল্লাহর হকের বেলায় জুলুম করবে তাদের অপরাধ ক্ষমা করা হবে না অর্থাৎ তারা যদি এই অপরাধের মধ্য দিয়ে মারা যায় তাহলে কিন্তু তারা মুক্তি পাবে না কোনো অবস্থাতেই আল্লাহ রবুল্লাহ আলম ক্ষমা করবেন না আল্লাহ রবুল্লাহ আলমিন বলে দিয়েছেন তিনি সেই মহান আল্লাহ যিনি তার সাথে শরিক করলে এটাকে ক্ষমা করবেন না এছাড়া যত প্রকার গুণা আছে বান্তা যদি মাফ চায় আল্লাহ রব্বুল্লাহ আলমিন মাফ করে দিবেন তিনি মিজি শরীফে একখানে হাদিস রয়েছে হাদিসে কোৎসি সেখানে আল্লাহ রবুল্লাহ আলম বলেছেন يا ابن آدم يا ابن شنطان لو اتيتني بقراب الارض خطايا تم يجودي پرع قط ببار قناني عماركا چاشو اطبا تمار قنع جودي لو بلغت ذنوبك عنان السما تمار قنع جودي اسمان الكينرائي و بوچ جائے عماركا چاشو ار اكبر عماركا داگ دو ثم لقيتني اششو عماركا شئئ عبوستا لا تشکو بي شيئا আমার সাথে সেরেক করো নেই তাহলে আমি তোমার সব গুণাকে ক্ষমা করে দেবো ফেলা উবালি এক্ষেত্রে আমি পরোয়া করি না কারো এতে স্পষ্ট আল্লাহ বলছেন যে শেরেকের গুণাকে তিনি ক্ষমা করবেন না এজন্য এটা প্রথম শাস্তি যেটা মার্জনীয় নয় দুই নম্বর এইরকম যারা সেরেক করবে তাদের জন্য তাদের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে বাতিল হয়ে যাবে আল্লাহ বলছেন তারা যদি করে তাহলে তার যা কি আবাদত করেছে সব বরবাদ হয়ে যাবে কি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহকে আল্লাহ তবা বলছেন তোমার পড়ি ওই করা হল তোমার আগে যে সমস্ত নবী ও রসুল অতিবাহিত হয়েছেন তাদের প্রতি মর্মই করা হয়েছে যদি তুমি করো তাহলে ওই শরীর অবশ্যই অবশ্যই তোমার আমলকে বাতিল করে দেবে আর তুমি পরিণামে ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে শুধু ও দর্শক বৃন্দ শেরিক যে কত বড় মহাপাপ যে পাপ সম্পর্কে আল্লাহ রবা নবিন যুগে যুগে সমস্ত নবী ও রসুলদেরকে অহি করে জানিয়ে দেশের সাবধান এই পাপ ক্ষমা করা যাবে না এবং আমাদের নবী বাতিল হয়ে যাবে এটা হলো বড় প্রথম এটার আরো অশুভ পরিণতির কথা আল্লাহ বলছেন যে তার জন্য বেহেস্ত হারাম এবং তার ঠিকানা হলো জাহান্নম আল্লাহ বলছেন ওমা আওয়াহার যে ব্যক্তি সেরেক করবি তার জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন বেহেস্তকে হারাম ঘোষণা করেছেন ওমা আওয়াহার তাঁর ঠিকানা করে দিয়েছেন জাহান্নাম ওমা আলিস আনসার আর এই ধরনের জালেম যারা যারা আল্লাহর সানে জুলুম করবে তারা কোনো সাহায্যকারী পাবে না কোনো সাহায্যকারী পাবে না এজন্য মুসলিম শরীফের অপর এক হাদিসের ভিতরে এসছে সুযোগ দিয়েছেন যারা যেটা চাইবেন সেটা তিনি কবুল করবেন ডিক্লার দিয়েছেন চাও আমি দিয়ে দেব শুধুও দর্শকবৃন্দ আমরা এখন ছোট্ট একটা বিরতি নিচ্ছি আমরা ফিরে আসব আমাদের বাকি আলোচনায় ধন্যবাদ এই ইমানদার গন তোমরা হেদায়তের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহর তিনি পূর্ব ও পশ্চিমের মালিক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 শাস্তি কবর হচ্ছে মরার পরে প্রথম বিপদ যখনই গেলেন যাদের আকার আকৃতি সবুজ কাল শৈতানের পরিণতি কবরের জমি এভাবে চেপে ধরে তখন তার ডান দিকের হাড়গুলি গুলি বাম দিকে ঢোকে যায় বাম দিকের হাড় ডান দিকে ঢোকে যায় भारत पीस टी बांगल्ला তো সর্বশ্রেষ্ঠ বাণী कत कार्यक्रे कुरान के हिदायत नहीं कोटी कोटी मानुषर जीवन हलो आलोकित देखुरान आलो परवर्ती अनुष्ठान पिस সম্মানিত শুধু ও দর্শকবৃন্দ বিরতির পর আপনাদেরকে আপনাদের প্রিয় অনুষ্ঠানে পুনরায় স্বাগত জানাচ্ছি কথা হচ্ছিল আল্লাহরবুল্লাহ আলমিন যারা তার সানে জুলুম করবে তাদের জন্য তিনি ব্যহেস্তকে হারাম করে দিবেন। ওমা ওয়াহার আর তার ঠিকানা হবে জাহান্নম ওয়ালিমিন আর এই ধরনের জালেম যারা যারা আল্লাহর সানে জুলুম করবে তারা কোনো সাহায্যকারী পাবে না কোনো সাহায্যকারী পাবে না এজন্য মুসলিম শরীফের অপর এক হাদিসের ভিতরে দিয়েছেন যারা যেটা চাইবেন সেটা তিনি কবুল করবেন ডিক্লার দিয়েছেন চাও আমি দিয়ে দেব প্রিয়নী বিশ্বনবী মোহাম্মদ রসৌল্লাহ সাল্ল আরাম বলেন সকল নবী তাদের চাওয়া তাদের পাওয়া در دابي چيني اسن كنتو اني اختفيت دعوتي امي محمد امار پاونا امي لكيرك دي اسي امي لكيرك دي اسي اختفيت دعوتي امار پاونا تاكي امي لكيرك دي كي جنو لكيرك اسن بولشن شفاعتي لأمتي يوم القيامة الله أكبر تيني أمت الجنو قيامت الديني شفاعت كربت সাল্ল্লাহ আলাইহি ওসাল্লাম মুহদরদিনবী না নাখে পেটে পাথর বেঁধেছেন নাখে ঘরে ঘরে যে জিজ্ঞাসা করছেন খুদার জালায় কিছু আছে বলে কিছু নেই তাহলে আমি রোজা রেখে দিলাম রোজা রেখেছেন এত কষ্ট স্বীকার করেছেন কিন্তু আল্লাহ বলছেন মুহাম্মদ চাও দিয়ে দেব আল্লাহনবী চান নাই কেন চান নাই আল্লা রব্বুল আলমিনের এই ওয়াদাটা যেন আল্লাহর নবী বাস্তবায়ন করতে পারেন তার উম্মত কেয়ামতের কঠিন মাঠে কোন বান্দা যদি ভুল করে জাহান্নামের পাদদেশে পৌঁছে যায় কোনো বান্ধা যদি ভুল করে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যায় কোনো বান্ধা যদি ভুল করে কঠিন সমস্যার মধ্যে পড়ে যায় রহমতুল্লিল আলমিন উম্মদ্দরুদ্দিনবি সেদিন তাদের পক্ষে সাফাহাত করবেন নিজের জন্য চান নাই তিনি সেদিন তাদের পক্ষে সাফাহাত করবেন শেফাহাত করবেন এই শা বলছেন কে পাবে আমরা কিন্তু লক্ষ্য করবো প্রিয় হাবিবাহ করেছেন আমার এই শাফা আত মাত্র উম্মতের ভিতরে ওই ব্যক্তি পাবে যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে সেরেক করে নাই যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে তো ঈদের উপরে শেরেকের মতো জলুম করে নাই এই রকম জালেম নয় সেই লোকটি নবীর শেফা আঁক পাবে বুহারি শরীফ আগিচের মধ্যে রয়েছে সাহাবি আবু হরে রসুল্লাহ সাল আলী সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রসুল্লাহ কে কেয়ামতের দিনে আপনার সাফা আগ সবচেয়ে সৌভাগ্যবান হবে সবচেয়ে বেশি সৌভাগ্যবান ওই ব্যক্তি হবে যে ব্যক্তি তার অন্তরের অন্তর স্থল থেকে বলছে আল্লাহ সালাহ কোন হক মাহবুদ নেই তৌহিদের ঘোষণা দিয়েছে কেবল সেই পাবে শেরিকের মতো মহাপাতকে যারা জড়িয়ে পড়েছে আমি আল্লাহর সামনে যারা জলুম করেছে তারা কিন্তু পাবে। কাজে বোঝা গেল ওরসুল সাল্লাহ আলহিউসাল্লাম শেফা আত করবেন ওই ব্যক্তির জন্য যে তৌহিদের উপরে মারা গেছে শেরিক করে তৌবানা করে যদি মারা যায় তাহলে কিন্তু সে মুক্তি পাবে না এর জন্য রসুল সাল্লাহ আলিউসাল্লাম বলেছেন চিন্তায়নে মুজি বা ত্যাণ দুটি জিনিসকে আবশ্যক করে দেয় তার মধ্যে একটি হচ্ছে যে শেরেক জাহান্নামকে আবশ্যক করে দেয় মান ম্যাথ ইউসুক ও বিল্লা দেখালেন না যে ব্যক্তি শেরেক নিয়ে মারা যাবে সেই জাহান্নামে প্রবেশ করবে পক্ষান্তরে তাও সেই ব্যহস্তকে আবশ্যক করে এই জন্য রসুল সাল্লাহআসলাম বলছেন ওমান মেহালা ইউসুক বিল্লা সেই আখাল যেন না যে ব্যক্তি এই অবস্থায় মারা যাবে সেরেক করে নাই তহদের উপরে কায়েম থেকে মারা যাবে সে কিন্তু জান্নাতে প্রবেশ করবে স্পষ্টত রমান হল যে কেয়ামতের কঠিন দিনে নবীর শেফা আত মস্টিকরা পাবে না কারণ তারা আল্লাহর হকের বেলায় ঝুলুম করেছে আজকে আমরা হয়তো ভাবছি যে দুনিয়াটা এভাবেই নবীর মোহাব্বত দেখিয়ে দিলাম আল্লাহ প্রেমের মিশে মাথম করলাম আমরা সব ঝংকার তুলে দিলাম কিন্তু বাস্তবতা ভিন্ন অন্তঃসার শূন্য সেখানে তহিদ নেই সেখানে এখালাস নেই সেখানে একাগ্রতা নেই বরং আল্লাহর হক অপরকে দিয়ে ফেলেছি মাথা লোটাইয়েছি গাছের কাছে মাথা লোটাইয়েছি মাছের কাছে মাথা লোটাইয়েছি কমির কচ্ছপের কাছে মাথা লোটাচ্ছি মানুষের পায়ে কোথায় গিয়ে আমরা পড়েছি আমাদের সমাজ কত বড় পরিণত হয়েছে সমাজ আপনি চিন্তা করুন যে সমাজের মানুষেরা আজকে ক্রমশ এই সিড়িকের পাথকে জড়িয়ে পড়ছে যেখানেই দেখবেন মুসলিমরা সম্মিলিত আছে এবং তাদের ভিতরে একাগ্রতা আছে তখনই দেখতে পাবেন শয়তান সেখানে হাত বাড়িয়ে দিয়েছে কেননা মানুষের চিরশত্রু অবিশপ্ত শয়তান। সে তখন সেখানে গিয়ে মুসলিমদের দিকভ্রান্ত করে সেখানে নেককার মানুষ যাদের এদের পূজা পর্বণের দিকে ধাবিত করে দিচ্ছে মানুষ কোরআন ও হাদিসের পথটুকু দেখছে না এই যে মানুষ জাগতিক সকল কিছু বুঝতেছে আর তৌহিদের বেলায় এসে অন্ধে যাচ্ছে এটা হচ্ছে আল্লাহর হকের বেলায় সবচেয়ে বড় জলুম এই জলুম যতদিন চলতে থাকবে ততদিন এই জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না আল্লাহর সাহায্য ছাড়া আপনি কিছু করতে পারবেন না আল্লাহ বলছেন ويثبت اقدامكم تبرع الله شحج করুন আল্লাহ তোমাদের সাহায্য করবেন তোমরা আল্লাহর দ্বিনের সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন তোমরা আল্লাহর দ্বিনের সাহায্য করো আল্লাহ তোমাদের পাকে মজবুত করে দিবেন এজন্য পিতামাতার হক যারা নষ্ট করবেন তারা কোনোদিনও জান্নাতের আশা করতে পারেন না কেননা আল্লাহ রব্বুর আয়ালমিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে পিতামাতার মাতার সন্তুষ্টির উপরে আল্লাহর সন্তুষ্টি পিতামাতার মাতার অসন্তুষ্টির উপরে আল্লাহর অসন্তুষ্টি পিতা হচ্ছেন আপনার জন্য জান্নাত অথবা জাহান্নাম পিতা মাতার সেবার মাধ্যমে আপনি জান্নাত পাবেন পিতামাতার মাতার চারিতা করলে আপনি জাহান্নাম পাবেন এমনকি ইসলাম বলে দিয়েছে পিতামাতা যদি মসৃক হয় তবুও তার সাথে সদাচরণ করতে হবে ভালো ব্যবহার করতে হবে তার আনুগত্য করা যাবে না তার সেদিকে কর্মকাণ্ড মানা যাবে না কিন্তু তার সাথে সদাচরণ করতে হবে ভালো ব্যবহার করতে হবে আল্লাহ বলছেন ও সাহেব হুমা ফির দুনিয়া মা পিতামাতার সাথে সদাচরণ করো দুর্ভাগ্য আজকে সে পিতামাতা মানুষ তাদের কোনো মূল্য দিচ্ছে না তাদেরকে অবজ্ঞা করছে অনুরূপভাবে কাউকে গালি দিয়েছেন কারো জমিন আত্মসাত করেছেন কারো ক্ষতি সাধন করেছেন প্রত্যেকটাই ক্রিয়ামতের কঠিন মাঠে আপনাকে হিসাব নেহি করতে হবে শুধু তাই না বিবাহ করে স্ত্রীর যে মহরণা স্ত্রীকে যে মহরণার বিনিময়ে হালাল করেছেন সেই টুকু যদি আপনি আদায় না করেন স্ত্রীর পাওনা তাকে না দেন কাল ক্রিয়ামতের কোঠে আপনি ওই স্ত্রীর হক না দিয়ে যেতে পারবেন না স্ত্রীর হকের বেলায় আপনি জালেন সুতরাং এটা আদায় করতেই হবে এই জন্য রসুসল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে আত্মা দ্রু না মানিল মুফলিস তোমরা কি বলতে পারো মুফলিসকে মুফলিস অর্থ হলো নিঃস্ব সাহাবরা বললেন আল ফিনা, মুফলিসা মাল্লা দিনা রহাম হে আল্লা রসুল আমাদের মধ্যে মফলিস হলো ওই লোকটি যে লোকটির কোনো দিনার দিরহাম টাকা পয়সা কিছু নেই রসুল আসাম বললেন না আমার উম্মতের ভিতরে মফলিস হলো ওই ব্যক্তি যে কেয়ামতের মাঠে বিশাল নেখির ভান্ডার নিয়ে আসবে অথপর একজনে সে বলবে সাতামানি আমাকে গালি দিয়েছিল জলমানি আমাকে জলুম করেছিল দুনিয়া আমি পাইনি প্রতিদান নিতে পারি নেই আজকে প্রতিদান কিভাবে ওই নেখি দিয়ে ওর সাথে কম্প্রোমাইজ করতে হবে এক পর্যায় নেখি দিতে দিতে সব নেকি শেষ হয়ে যাবে তবুও দাবিদার থাকবে তখন আল্লাহ বলবেন ওদের ওই পরিমাণ গোনা নিজের স্কন্দে চাপিয়ে নাও তারপর গুনার স্ক গুণা ওদের গুণাগুলি যাদের প্রতি জলুম করেছিল দুনিয়ায় তাদের নিজ স্কন্দে চাপিয়ে নেবে নিজের নাকি শেষ হয়ে যাবে অন্যের গুণাগুলি নি স্কন্ধে চাপিয়ে নিয়ে অতঃঃপর তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে এর চেয়ে বড়ো অপরাধী কে হতে পারে সুতরাং আপনাকে আমাকে অবশ্যই হিসাব করতে হবে যে আমরা দুনিয়াতে যতই ভালো কাজ করি না কেন অন্যের হকের বেলায় যদি সচেতন না থাকি তাহলে কিন্তু আমরা মুক্তি পাব না কারো যদি মান হানিকর কথা বলে থাকি ইজ্জত হানিকর কথা বলে থাকি এর জন্য কিন্তু ক্রিয়ামতে আসামির ক্যাটগোড়ায় দাঁড়িয়ে জবাবদেহি করতে হবে এর থেকেও মুক্তির কোনো উপায় নেই শুধুও দর্শকবৃন্দ তৃতীয় প্রকারের জালেম থাকল যারা নিজের নফসের উপরে জুলুম করে থাকেন কিসের দ্বারা আল্লাহর মাশিয়র দ্বারা নাফরমানি দ্বারা অন্যায় দ্বারা কি করেন তারা তাদের নফসের উপরে জুলুম করেন আল্লাহ হরবুল্লাহ আলমিন বলছেন জানে রেখো আল্লাহ হরবুল্লাহ আলমিনের পাকড়াও কড়ই কঠিন কখন আল্লাহ রব্বলিন একটি বস্তিকে ধ্বংস করেন যখন ওই বস্তি নিজের উপরে জালেমা হয়ে যায় বস্তি যখন নিজের উপরে অত্যাচার করে ফেলে কাজী আমরা যারা আজকে এই দুনিয়াতে চলন্ত পথে সীমালঙ্গন করে চলেছি তারা খেয়াল করতে হবে তাদেরকে অবশ্যই যেন আমরা এই যে জুলুম করতেছি এটা আমাদের নফ্সের উপরে জুলুম এই জন্য রসুমসল্লা আলিউসাল্লাম বলেন আল্লাহ বলবেন যে তোমাদের আমলগুলি আমি তোমাদের জন্য সঞ্চয় করে রাখছি জমা করে রাখছি আমার কোনো দরকার নেই সেগুলি তোমাদেরকেই যথার্থভাবে পৌঁছে দেবো যারা ভালো পাবে তারা আল্লাহর প্রশংসা করবে যারা সেদিন দেখবে আমল নামা শূন্য আমল পাপে ভরা অন্যের প্রতি জলুমে ভরা নিজে পাপাচারের মহাসাগরে ডুবে হাবুডুবু খাচ্ছে এগুলি ভরা তখন কাকে দোষারোপ করবে আল্লাহ তো বলে দিয়েছেন তোমরা কেউ তখন অন্য কাউকে দোষারোপ করো না বরং সে নিজের নফসকে যেন দোষারোপ করে কেন সে পাপটি করেছে শুধুও দর্শক বৃন্দু সেই সময় আফসোস করে কি লাভ হবে যখন সময় শেষ হয়ে যাবে কাজেই সময় থাকে সময়ের মূল্য দিন কারো যদি আল্লাহর হকের বেলায় জলুম থাকে তওবা করে ফিরে আসুন বান্দার হকের বেলায় জলুম করে থাকেন তার জলুম হকটা তাকে ফেরত তার কাছ থেকে ক্ষমা নিন নিজে যদি অন্যায় করে নিজের নফসারের উপরে জলুম করে থাকেন তাহলে তওবা করে ফিরে আসুন এখনই সময় আল্লাহ রব্বুর আলমিন আমাদের সকলকে সকল প্রকার জলুম অত্যাচার থেকে নিবৃত থাকার তৌফিক দান করুন আমিন সুবাহিক على والسلام عليكم আজাইসালামালকুম الله وبركاته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 जकत पाठातेउ बिंग नम्बर शून्य आई बैन जि चार नीति शून्य शून्य आठ तीन शून्य शून्य शून्य आठ तीन सोफ्टी आई सी खि टा पाठे इन सपोर्ट एट पी डटी महिला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 মহিলাদের আরো অনেক পথ দেশনা জানার জন্য দেখুন ইসলামের নারী আজ সন্ধ্যা সাড়ে পাঁচটায় বাংলাদেশে get enlightened witness dr zakir Naik in a battle of words dekhun